মানে শরীর ঢেকে নাও এবং তুমি তোমার বাবার বাড়ি চলে যাও অর্থাৎ তোমাকে রাখা হইল না রাখা হল না কেউ যদি এখন মাসলা এই মশলা রেখে একটা মশলা যখন ইলহাকি শব্দ আসলো এই পরিভাষাটা আর ওরা ব্যবহার করেছেন আমাদের দেশে ব্যবহার করা হয় এরকম এইরকম কাছাকাছি বাক্য ব্যবহার করা হয় কেউ যদি স্ত্রীকে বলে যে তালাক বলল না তোকে তালাক তো তালাক তো হবে হ্যাঁ কিন্তু বলে তোকে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়া তালাক ছেড়ে দেওয়ার অর্থ আছে আর তালাক এমনি ছেড়ে দেওয়া মানে তারাকে এত রকম মানে ছেড়ে দেওয়া হ্যাঁ তোমাকে ছেড়ে দিলাম মানে তোমার সাথে সম্পর্ক রাখবো না কিন্তু হয়তো রাখলাম খেতে দেবো কিন্তু তোমার সাথে আমার আহ শারীরিক দৈহিক সম্পর্ক থাকবে না এটা তো হইতে পারে সমবনা আছে ঠিক না তে এখনই ছেড়ে দিলামটাকে তালাক গণ্য করবেন না করবেন না একটা লোক আপনার কাছে জিজ্ঞেস করেছে আর আপনি মাসা আল্লাহ এখন আলেম হয়েছে মুফতি সাহেব হ্যাঁ তো মুফতি সাহেবকে কোথাও জিজ্ঞাসা করেছে যে আমি আমার স্ত্রীকে বলেছি তোমাকে ছেড়ে দিলাম আমার তালাক হয়েছে কি হয়নি কি বলবেন लोक साधारण ऐसी किसे अर्थी व्यवहार करे तलाक अर्थी व्यवहार कर सूतरा तलाक ऐसी तीन सूतरा बोलने समस्त मते सर्वनिम्न एक गणे दिल तुम्हें तलाक दिल दु दिल तीन दिल किला कटा तालाक सर्वनिम्न एमजलि से सही मते এটা হল সর্বসম্মতি করে বললাম আর সঠিক মতে এক মজুরি যদি বলে তোকে একশোটা তালাক দিলাম একশোটা তোর পকেটে নেই দিবে করতে তোমাকে একশো টাকা দিলাম আর পকেট থেকে টাকা বের করছে তিনটে টাকা আছে তো যেসব মূর্খ লোকেরা বলে তোকে এক হাজার তালাক ঘর ভর্তি তালাক আছে এরকম মূর্খ লোক হ্যাঁ তুই আমার বাড়ি আসলি তোকে তালাক মানে তালাক হইতেই থাকবে সাথে মূর্খতার শেষ নাই তালাকের ক্ষেত্রে আরো জায়গা বলতো এই ফোকাহার এই সবাই জানি উল্লেখ করেছেন ঘর ভর্তি তালাক একবারে ঘরে যত তালাক আসে তো এইরকম যদি তালাক দেয় তো কটা তালাক আছে ওখানে পুজি তো তিনটে সঠিক মতে এক মজলিশে এক ভাষা একসাথে দিলে একটা হবে কিন্তু মশলায় বড় তালাফ রয়েছে তবে শুধু বিবি বাঁচানোর জন্য না হয় কোরআন সন্ন্য রাস্তা আসলে সবটাই ক্ষেত্রে আসতে হবে আর শুধু বিবে মাছানোর জন্য অন্য একটা অন্যদের একটা ফতো আনিয়ে এলাম আর না আমাদের ক্ষেত্রে আবার না তো ছাড়লাম না বিদাত না এটা চলবে না আবার সুবিধাবাদী মুসলমান আর একটা পরিভাষা আমাদের আছে যা তোকে রাখবো না রাখবো না তোকে বললো হ্যাঁ তালাক হবে কি হবে না হ্যাঁ একই কোনো পার্থক্য নাই এই খেয়ে ইন্নামালা আমলবিনিয়া রাখবো না মানে যদি নিয়োগ করে যে ইন্নামালা আমল বিনিয়া হ্যাঁ যা তোর বাবের বাড়ি চলে যা এ লাখিবি কি আমাদের না তোর বাবার বাড়ি যা তোর ভাইয়ের বাড়ি যা আমার বাড়ি থাকবি না তুই আজকে থেকে আমার বাড়ি থাকতে দেবো না তোর তালাক হবে না হবে না নিয়ত রে এগুলোকে বলা হয় কেনাই তালাকে সরি এবং তালাক কেনাই তালাকে নিশাল আলোচনা আসবে তাহলে আর বিস্তারিত আসবে স্পষ্ট তালাক যা তালাকের অর্থ বহন করে আর অস্পষ্ট তালাক সেখানে নিয়ত শর্ত যদি নিয়ত ছেড়ে দেওয়ার তালাক দেওয়ার করে থাকে তাহলে তালাক হবে আর তালাক দেওয়ার যদি না করে থাকে নিয়ত তাহলে তালাক হবে না নবিয়া করিম সাল্লাহ আলি সাল্লাম আরব রাখি আহলেকে তোমার বাবার বাড়ি চলে যাও এটা ছেড়ে দেওয়ার অর্থে তালাক দেওয়ার অর্থে ব্যবহার করেছো ব্যাস বলেননি যে তোমাকে তালাক দিলাম তাহলে হইল বিবাহ বিচ্ছেদ হইল তো আমারা লাহা লাহাবিস সাদাফে